প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাঁকারা আয়াত পঁয়ষট্টি থেকে চুয়াত্তর পর্যন্ত তোমরা সেসব লোকদেরকে খুব ভালো করেই চিনো যা তোমাদের মধ্য থেকে শনিবারের ব্যাপারে সীমা নামক করেছিলাম তাদের বসবাস ছিল সেখানে তারা মাছ শিকার করে খেত ম্যাপের মধ্যে আছে জায়গাটার নাম আয়লা তো সেখানে তাদের জীবিকা নির্বাহের উপায় ছিল তারা মাছ শিকার করতো তো যেহেতু ইয়াহুদি ধর্মে শনিবার দিন সব ধরনের দুনিয়াবি কাজ নিষেধ ছিল এই শনিবার দিন মাছ ধরা ইত্যাদি সব কিছু বন্ধ ছিল আল্লাহ তালের হুকুমটা মাছ তাদেরও জানা ছিল শনিবার দিন অনেক মাছ সমুদ্রের তীরে আসত তো তারা এগুলো দেখে খুব লোভ লাগতো কিন্তু পরে শয়তানে কৌশল তাদেরকে শিখিয়ে দিয়েছেন তো শয়তানের অসে পড়ে তারা একটা কৌশল অবলম্বন করল কৌশলটা কি এখানে দুরকম রিবায়ত আছে পুনরিবায়তে আসে যে তারা মাছগুলো ধরে মাছের লেজে বা কোনো ডানা ডান সুতা বেঁধে সুতা আর আসে যে তারা ছোট ছোট খালের মতো বানাইতো সমুদ্রের তীরের থেকে খাল বানিয়ে খাল বানাত মাছগুলো যখন খাল দিয়ে ঢুকতো শনিবার দিন মাছ ধরার এটা তো গুণা কিন্তু শনিবার দিন ধরতো না শুধু খালটা আটকায় রাখতো রোববার দিন সোমবার দিন তারা ধরত এইভাবে তারা হিলার মাধ্যমে আল্লাহ তাদের হুকুমটা প্রথম প্রথম লঙ্ঘন করতেছিল কিন্তু দীর্ঘ একটা সময় পার হওয়ার পরে মানুষের আদর যান করতে করতে গুনাকটা তাদেরকে হয়ে যায় পরে আমভাবে ধরতে শুরু হয়েছিল তো এলাকার মধ্যে যারা উলামা কিলাম ছিলেন সোলাহা ছিল তারা তাদেরকে বারণ করছে তো তোমরা এটা করো না আল্লাহ গজব আসতে পারো তো শোনে নাই তো যারা সোলাহা নে তারা তাদের থেকে এলাকা ভাগ করে নিচে একেবার তোমরা ওই এলাকা থাকো তোমাদের এলাকায় আমাদেরকে নিয়ে ভাগ করে দিচ্ছে এইভাবে চলতে রেস অনেক দিন তো কিছু লোক যারা একবার মুবাসের কাজটা করতেছে আর কিছু লোক যারা এই নাহিয়ানের মুনকার নিজেদের এই জিম্মাদারিটা পালন করতেছে আর কিছু লোক ছিল ফিরকায় সালেসা যারা যারা তাদেরকে নাহিয়ানের মুন করতেছিল তাদেরকে বলতেছিল যে আপনারা তাদেরকে কেন পদে দিতেছেন তৃতীয় কিছু লোক তারা যারা নাহিয়ানের মুনকার করতেছে দাওয়াতের কাজটা করতেছে। তাদেরকে বলতেছে যে কি প্রয়োজন আছে তাদেরকে উপদেশ দেয়া এই লোকগুলোর অবস্থা যা তাদের মনে হইতেছে তাদেরকে আল্লাহ শেষ করে দেবেন তো যারা জিম্মা করতেছে তারা বলতেছে যে দেখো করতেছি হলো যেন আল্লাহ তালা কাছে আমরা বলতে পারি যে আল্লাহ আমাদের উপরে যে জিম্মাদারি দিচ্ছেন নাহিয়ানের মুন কারের সেটা তো আমরা করতেছি এটা একটা আর একটা হলো হয়তো বা আমাদের এই কথায় তারা ফিরে আসতে পারে মা আদিরাতন এলা আল্লাহ এইভাবে চলতেছে হয় না তো কয়েকজনে গিয়ে দেখলো যে সেখানে কোনো মানুষ নাই সবগুলো অন্য আকৃতির হয়ে গেছে অন্য আকৃতির কি কোন আসছে যে তাদের মধ্যে যারা নজওয়ান তারা বানরের আকৃতি হয়ে গেছে আর যারা বয়স্ক তারা ফিনজির হয়ে গেছে শুকর হয়ে গেছে না এই দেখুন এই অবস্থায় তিন দিন ছিল তিন দিন পরে আবার সব শেষ রসুল্লা আলী আসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল যে ওই বর্তমানে যে সকল বানর আছে এরা কি সেই বানরের বংশধর নাকি বলছে যে না যে জাতিকে আল্লাহ তালা মস্ক করেন তাদেরকে আজাব দিয়ে আকৃতি পরিবর্তন করে ফেলেন তাদের নসল চলে না তিন দিন পরে শেষ হয়ে গেছে এটার দিকে তোমরা তাদেরকে খুব ভালো করেই চিনো যারা তোমাদের মধ্যে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল ইসাপ্তি বিশ ইসাম ওই এদা এর সঙ্গে তার আল্লোক এটা ওকাদ নাহ না হো মানহ তাদেরকে আমি নিষেধ করেছিলাম মানে দাতন বানর হয়ে গেছে ওহালাকু আইয়াম তিন দিন পরে আবার সব শেষ হয়ে গেছে করে এরপর নিচে দেখা লেখা আছে তাদের সমসাময়িক লোকদের জন্য এবং তাদের পরবর্তী লোকদের জন্য উপদেশ গ্রহণের বিষয় লীল মুক্তিগারদের জন্য আমি সেই শাস্তি টিকে বানিয়ে দিলাম শিক্ষা গ্রহণের উপকরণ কাজ যেন কেউ না করে এটা থেকে যেন বাধা দেয় এর থেকে আমি আমিলু লিমা বাই নে তাদের সমসাময়িক লোকদের জন্য অমা উমাম এবং উপদেশ গ্রহণের উপকরণ তো উপদেশ গ্রহণ সবার জন্যই মজাহ কিন্তু উপদেশটা তো গ্রহণ করবে মুখানে মুততাকীদের কথাটা এখানে বিশেষ ভাবে উল্লেখ করা হলো লিআন্নাহুমুল মুনতাফিউনা বিহা নতুবা মাউইজাতো এটা সবার জন্যই বিখিলাফি গাইরিহিম মুততাকি ছাড়া অন্যরা অন্যরা সেটা তো উপদেশ গ্রহণ করবে না ওয়াজকুর ইয ক্বালা মূসা লিক্বাউমিহ পয় সময়টির কথাও স্মরণ করুন যখন হযরত যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবাই করো এই কথাটা মুসা আলী ইসলাম কখন বলছেন আয়তের সহিফসিল হলো যে বনি ইসরায়ে একজন লোক নিহত হয়েছে কিন্তু তার হত্যাকারী জানা যাই ছিল না তো লোকজন মুসা আলী ইসলামের কাছে এসে আবেদন করলো যে আপনি আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ তালা হত্যাকারী কে এটা আমাদেরকে জানিয়ে দেয় বাস এতটুকু হলো এটা সহি তফসিল এরপরে মুসা আলী ইসলাম আল্লাহ তালা পক্ষ থেকে বলছেন করে দেওয়া হয়েছে এতটুকু হলো এটার সহি শহীদ আসেনি যেহেতু শহীদ আসেনি অচেব সেগুলো এই আয়াতের নিহত হয়েছে তারা সবাই আবদার কেমন যা আসছে সবগুলো মাহফু জাতুদ ইসরাইল ইসরা ইসরাইল ইন কাসির রিমুল্লা অনেক রেওয়ায়ত আছেন চারটা পাঁচটা রেবায়ত তো এনে সব শেষে তিনি এই কথারা বলছেন যে এখানে যা বলা হলো সবগুলো হলো বাণীবির থেকে মাহুজ এগুলো এটার অর্থ হল এটার তাপসিলি ঘটনাটা রসুল সালি হাসাল্লাম সাহাবিদেরকে বলেন নাই প্রয়োজন হলে নিশ্চিত বলতেন যখন বলেন না সেটা প্রয়োজন নাই হোসানি রহমুল্লাহ এই তর্জটা করছেন এখানে চমৎকার যেন আল্লাহাল তাদের সামনে সে হত্যাকারীটাকে স্পষ্ট করে বলে দেন তখন তিনি আল্লাহ তালা কাছে দোয়া করলেন দোয়া করে আল্লাহ তাল এই ফর্মানটা শুনাইলেন তাদেরকে এখানে তার সেরই ঘটনা আসলে বলারই প্রয়োজন নেই লোকটাকে হত্যা করে দিয়েছে হত্যা করে দেওয়ার পরে অন্যদের উপর দোষটা পাইছে এরপরে যাদের উপর দোষটা পাইছে তারা তাদের সাথে ঝগড়া লেগে গেছে তো এটারই ধরনটা ইবনে কাসির কয়েক ভাবে আসছে যে এক রেবায় আসছে যে সে লোকের বাড়ি সামনে লাশটা নিয়ে রাখছে পরে সকালবেলা বলতেছে তোমরা আমার চাচারা হত্যা করছো তোরা ওরা বলতেছে না আমরা হত্যা করিনি এইটা নিয়ে তাদের মধ্যে একবারে ফাদার তুমের অবস্থা হয়ে গেছে যেটা করেন শিবীর সামনে আসতেছে কোনো আছে। যে এই ধনী লোকটা যেই এলাকার এবং তার চাচা তো ভাই যেই এলাকার আরেকটা এলাকা ছিল আরেকটা শহর ছিল তো ও চাচাকে হত্যা করে ওই যে আরেকটা শহর ওই শহরের ওই এলাকার দরজার কাছে রাইকে আছে। সকালবেলা সে তাদের কাছে ব্যাপারে বলতেছে তোমরা তোমাদের দরজার সামনে নিহত অবস্থায় আরেকটা আসে যে চাচাকে হত্যা করার জন্য বলছে চাচা এটা কাফেলা আসছে তেজারতি কাফেলা চলেন ওখানে যাই ওখানে কিছু কেনা করব। আপনি ধনী মানুষ আপনার উসিরা হয়তো আমিও কিছু সুবিধা পাবো তো সেখানে পথেই চাচাকে হত্যা করে পরে ওই যারা কাফেলা তাদের উপরে দোষটা পাইছে এটা নিয়ে ঝোঁকা লেগে গেছে সবগুলো ইসরায়েলির ভায় কোনোটাই নিশ্চিত করে বলা যায় না এখানে যতটুকু বলছেন এটি হলো একদম পুরা এজমানি ভাবে এটি সব এই সমস্ত জায়গাতে থেকে সাহাবিদের যে যেটা আমরা পাই সেটা হলো এখানে আনছেন যেই ইব্রতের জন্য বা সেই ইব্রতটাই নেয়া আর অতিরিক্ত ঘটনা বিবরণ এটা একদমই না খোঁজারই চেষ্টা আল আলফজুল কামিত পড়া শুরু হয়েছে তাই না সেখানে এই কারণটা ব্যাখ্যা করবেন সাউল মোহাদ দেহলি যে আল্লাহ তালা কোন ঘটনার একদম মিনো আন শুরু থেকে শেষ পর্যন্ত টুকি টাকি সব কিছু বলেন না কারণটাকে কারণ যদি বলা হয় তাহলে সামে আইনদের নজর ঘটনার দিকে সম্পূর্ণ চলে যাবে এই জন্য আল্লাহ না বলেন নিজেরা বলে মাকসাদের খেলাত করলাম এই জন্য এখানে চমৎকার কাজ করছেন এখানে তিনিও কিচ্ছুই বলেন তারা বললো যে আপনি আমাদেরকে এমন উত্তর দিতেছেন আমরা বলতেছি কাতের কে এটা আপনি বলে দেন আপনি বলতেছেন তোমার গরু জবাই কর আজমন যখন তারা বুঝতে পারলো যে এটা নিশ্চিত হুকুম আল্লাহ তালার পক্ষ থেকে এটা নিশ্চিত হুকুম তখন তারা বললো যে গরু যেন জবাই করতে না হয় বাহানা খুঁজতেছে তারা বললো তারা আল্লাহ বলেন যে সেটি হবে এমন গাভী লা কম বয়সী হবে না এবং কম বয়সী হবে এই দুইটা বয়সের মধ্যবর্তী বয়সের হবে তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা তোমরা করো যে রং <questioning> <God> <acteristic personalities were> <overcomeés> দর্শকদেরকে আনন্দ দান করবে যা দর্শকদেরকে মুগ্ধ করবে তাসরুর মূলত ফাইল হল বাকারা সেই বাকারাটা গাঢ় হলুদ রঙের হবে ফলে সেই গাভীটায় দর্শকদেরকে আনন্দ দান করবে মুগ্ধ করবে মানে এখানে পড়ার সময় এইভাবে পড়াচ্ছে ইন্নাল বাহা আলে বাহা আলাইভাবে হয়ে গেল হয়ে যাবে मूल गाधी दिशा पाई ना उद्देश्य ভিন্ন কথা তারা যদি না বলতো একটা মান হলো ইনসা আল্লাহ ইনশা আল্লাহ বলা। তারা যদি কখনোই যত সিফাত বাড়াতেন আল্লাহ এলের মধ্যে বলতে সারা দুনিয়া একটা আছে এটা হইতে পারতো না انه يقول انها بقره لا ذلول تثير الارض الله تعالى বলেন যে কাটি হবে এমন যা দালুলন কাজে নিয়োজিত নয় গাইরু মুজাললাতিন গাইরু لا ذলুন তাফসীর গাইরু মুজাললাতিন بالعمل لا تثير الارض اي تثير اي تقلبها للزراعه ذلول داخله في النفي গাভিটি এমন যেটা কাজে নিয়োজিত নয় লাহা আলী জার চাষাবাদের উদ্দেশ্যে মাটি উলোট পালক করেনি সাবদিক জমা। জন্য মত হবে যে গাভিটি কাজে নিয়োজিত নয় তা দ্বারা জমি চাষের কাজ নেওয়া হয়নি ওই যে লাঙল জোয়াল দিয়ে যে কাজটা নেওয়া হয় এটা এই কাজটা তার কাছ থেকে নেওয়া থেকে শুরু হয়ে গেছে জমির মাটি উলট পালট করেনি বলো এই যে এই জুমলাটা এবং সেই গাভীটি পানি দেয়নি বা পানি সেচের কাজ করেনি হারা উদ্দেশ্য হলো ওই জমি যাকে চাষাবাদের জন্য প্রস্তুত করা হয়েছে মানে আগে লাঙল দিয়ে মাটিটাকে নরম করে তারপরে তার মধ্যে পানি দেয় এমন না করে থাকে গ্রামাঞ্চলে একদম নিখুত মুখুত আমল দোষ থেকেও মুক্ত আমল এবং কাদের চিহ্ন চিহ্ন কোথায় থাকে না ইয়েটা দেয় কি যেন বলে তার মধ্যে তার নিজের রং ছাড়া অন্য কোনো রং নেই লাউনাউনিহা তার নিজের রং ছাড়া অন্য কোন রঙের মিশ্রণ নেই হলুদ যে হলুদ একেবারে তারপরে এই যে কি তখন তারা বলল এবার আপনি পরিপূর্ণ বিবরণ পেশ করেছেন এবার তারা এই গাভিটা খুঁজতে শুরু করলো তারা এক যুবকের কাছে পেল যে তার মায়ের খুব বাধ্য ছিল তো এগুলো আসলে ইসরায়েলির জরুরি না এগুলো তারা সেটা ক্রয় করলো ওই গাভিটার চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে। তার মানে কথাটা প্রথমে হয়েছিল যে গরুটা কথাটা এটা হয়েছে পরে হয়তো শব্দটা ভর্তি স্বর্ণ দিয়ে তারা সেটা ক্রয় করলো উপায় তো নাই জন্য সবাই মিলে ক্রয় করছে তারা তা জবাই করলো তারা তা করতে উদ্যত ছিল না তারা সেটা করতে উদ্যত ছিল না কেনা ইসামানু আইয়া বাকার আল তারা যদি যে কোনো একটা গাভি জবাই করে আইয়া বা এবার সই আছে মহানাস আইয়া আনলো যে আইয়া হওয়ার কথা ছিল না ফসি হইলো আইয়া তারা নিজেদের উপর ব্যাপারটাকে কঠিন করলো এটা থেকে এই ঘটনা থেকে এইব্রতের বিষয় যেটা যে যদি কোন একটা বিষয়কে আল্লাহ এজমাল বয়ন করেন তাহলে সেখানে নিজিদের পক্ষ থেকে এটা এজমালের দিকে যাওয়া হবে না আর যদি যাওয়া হয় তাহলে সেখানে সেটা আল্লাহ ওটার চাপিয়ে দেন এটা নসর সাল আলিয়াল সাহাবিদেরকে বারণ করতেন যে আমি যে সকল বিষয়গুলো তোমাদেরকে স্পষ্ট করে বলি বা সেটা আমল করো আর যেটা বলি না এটাকে তোমরা আমার কাছে ভিন্ন করে জিজ্ঞেস করো না জিজ্ঞেস করো এরপরে আমার ঘটনার শুরুর অংশটা দিকে গিয়ে সারা করতেছে ঘটনার শুরুর অংশ কাতাল তুমি কি হবে মাহুব কি হবে ঈদের আগে দিয়ে হ্যাঁ এরপর ফিহা তার ব্যাপারে একে অপরের উপর দোষ চাপাচ্ছিল ঘটনাটা বলছে যে তারা এসে মোসা আলী ইসলামের কাছে আবেদন করছে যে আপনি একটু আল্লাহ কাছে দোয়া করেন যেন আল্লাহ তারা বলে দেন এই ঘটনার আগে দিয়ে ঝগড়াঝাটিও কিছু হয়েছে তাই না মানে পূর্বে যেভাবে একদম স্বাভাবিক হত্যাকারী পাইতেছে না সোজা আইসা মোসা আল ইসলাম কাছে বলতেছে যে হজরত একটু আল্লাহ কাছে দোয়া করেন ব্যাপারটা আসলে এমন না সেখানে মাঝখানে ঘটনাটাও হয়েছে যে একে অপরে দোষারোপ করতেছে বলতেছে কে বলতেছে আমরা করি না ওই বলতেছে না তুমরা করছো এই ঝগড়াঝাটি হয়েছে ভাই এরা লোকটাকে হত্যা করে রাস্তার মধ্যে ফেলে রাখছে রাস্তার মধ্যে ফেলে রাখছে এরপরে হত্যাকারী যারা আত্মীয় স্বজন তারা এসে কে আমার চাচাকে হত্যা করলো কে চাচাকে হত্যা করলো কোন মানে একে অপরূপে দোষারোপ করার ব্যাপারটা একটা রেগাতে নাই যে আসছে তাহলে এখানে এতটুকু সহি পরস্পর ঝগড়া হয়েছে ফর্দার এবার ফাদার আতুন এটার কিছু তাহকিক দেখা সেই মিজানের মধ্যে যেটা পড়ে আসছে তোমরা পরিবর্তন করে একটাকে আটটার মধ্যে এরপরে যেহেতু পড়া যায় না এজন্য শুরু দিক হামজা বাড়ায় এটা এখানে বলতেছে এখানে ফিল কি ছিল আসলে কি ছিল তাদার তো তা দাল। পরিবর্তন করে না হলো পরস্পরে তোমরা ঝগড়া লেগে গেলে এবং তাদা পাহাতুম প্রত্যেকে নিজের উপর থেকে দোষটা প্রতিহত করতেছ দাদা প্রত্যেকে নিজের উপর থেকে দোষটা প্রতিহত করে অন্যের উপরে চাপাইতেছি আল্লাহ তালা প্রথম থেকেই ছিল মা কুমতুমুন এই যে অল্লাহ মুখ রিজুম্মা কুমতুম তাক্তুমুন এটা পূর্বের জুমলার পরের জুমলার মাঝখানে জুমলায় মারে যা তার উদ্দেশ্য হল ওয়াঈদ বলে জবাই হয়ে গেল জবাই হয়ে যাওয়ার পরে আমি বললাম এ দরিবু হু আজিহা এই গাভীর কোন একটি অংশ দ্বারা হত্যাকারীকে আঘাত করো হত্যাকারীকে আঘাত করো মানে হত্যাকারীর গায়ে স্পর্শ করো গাভীর কোন রা একটা বলতেছেন আসছে লিসানিব্বা দিয়ে গরুর জিব্বা টাকা এটা ওইটা গায়ে লাগাইছে কথা বলতে শুরু করছে যেহেতু বস্তুটা লাগালে মাক তুলে কথা বলবে কথার সাথে জিব্বা একটা মোনাসাবাদ আছে এই জন্য গরুর জিব্বাটা মাক তুলে গায়ে লাগানো হয়েছে গরুর জিব্বা লাগাইছে এটার বদলতে হাডি থেকে তো লেজটা হয় আজ বুঝ জানা এটার মনে আসাম হলো যে সব মানুষ যখন আবার জীবিত হয় পুনরায় যখন জীবিত হবে জীবিত হওয়ার কাইফতটা এটা হবে যে সব মানুষের এই যে মেরুদণ্ডের গোড়া যে আছে না একসাথে জড়ো হয় অন্যান্য সবগুলো হাড্ডি ওই জায়গাতে জড় হয়ে একটা মানুষ পুনরায় জীবিত হয়ে উঠবে তো পুনরায় জীবিত হওয়া এটা শুরুটা হচ্ছে ওই হাড্ডিটা দিয়ে সবগুলো ওইটার সাথে মেনে তৈরি যেহেতু এখানে ওই মাক তো জীবিত হবে এই ওটা লাগানো হয়েছে যেহেতু এটার সঙ্গে অন্যান্য যখন গুলো জীবিত হবে মিলবে এই একটা ফহাইয়া সে জীবিত হয়ে গেল বললো যা অমুক উমুকে আমাকে হত্যা করছে ইবে নাই আমিহিন তার চাচার ছেলে বা সেটা বলেই মারা গেছে মা তাদেরকে মিরাজ থেকে বঞ্চিত করা হয়েছে একর তারা মীরাসের লোভে প্রশ্ন হইলো যে এই মাতুর সে জীবিত হয়ে শুধু বলল। তার এই একজনের কথার কারণে একজনকে হত্যা করা এটা কি আছে। করলেন যে আসলে ব্যাপারটা হলো যে মুসা আলী ইসলামকে এই লোকটা যে সত্য বলবে পারতেন না এরপর হলো আরেকটা হলো যে গরু কেন বিশেষ করে জবাই করতে বলছে কত বেশি জবাই করা এটা প্রথম কথার জবাব হলো যে আল্লাহ ওই তারা তাদের যে মেজা মেজাজটা এটা এখানে প্রকাশ করে তাদের মাজা মাত্রা দুনিয়ার মানুষের প্রকাশ করা হলো উদ্দেশ্য তারা মানুষ মানুষগুলো কেমন তারা যেমন বক্র আল্লাহ তারা তাদের মধ্যে ফালাইছে আর গরু জবাই করার কথা বিশেষভাবে এই জন্য বলছে যে এই লোকগুলো কারা গরুর প্রতি তাদের আলাদা একটা ভক্তি শ্রদ্ধা আছে গরুর প্রতি এই জন্য বলছে গরুটা জবাই করো গরু জবাই করো এটা দ্বারা তোমাদের মাসলা ভালো এই জন্য এখানে আল্লাহ তারা প্রয়োজন ছিল না তারপর তাদের হাত দিয়ে গরু জবাই করাইছেন যাতে করে তাদের ভিতর থেকে যে মহাব্বত এটা যেন একদম আস্তে আস্তে শেষ হয়ে যায় এমনি তো কিছু শেষ হইতেই আছে তারপর যেন আরো হয় একজনকে জীবিত করতে পারতেছেন তো অনেক মানুষ কিন্তু সেটা পারবেনি যিনি একজনকে পারেন তিনি তো অনেক মানুষকে পারবেনি যেন একটা স্পষ্ট দলিল সামনে এসে যায় এজন্য প্রথমবার সোজাসুজি না বলে এই ঘটনাটা ঘটাইছে আল্লাহ তালা মৃতদেরকে জীবিত করেন করেন অম আয়াতি এবং তোমাদেরকে তার নিদর্শনাবলি দেখান যেন তোমরা বুঝতে পারো এইভাবে হবে আল্লাহ নিজেদেরকে জীবিত করেন এবং তার নিদর্শনাবলি তোমাদেরকে দেখান করতে সক্ষম তিনি এই যে আল্লাহ নিহত ব্যক্তিকে জীবিত করলেন এবং এর পূর্বে কত নিদর্শন আল্লাহ দেখাইছেন এত কিছু পরেও তোমাদের দিন শক্ত হয়ে গেছে তোমাদের দিল হক কবুলনাছে বরং তার চেয়ে শক্ত হয়ে গেছে আও আসাধ্য কাস বরং পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে দিন কেমন দিন যেটা শক্ত হওয়ার মতন এটা হলো এটাকে বলে তাসবিহুল মাকুল বিল মাকুস বলে এটাকে হুল মাহুর বিন মাহস পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে তার মানে শক্ত জিনিসের ভিতরে কোনো কিছু ঢুকে না পাথরের মতো হয়ে গেছে এটাকে জরুরি নাকি তারাও দিল দিল বলতে যেটাকে বোঝানো হয় এটাকে শক্ত হয়ে বাস মানুষ এখানে আপনি হাতি কি এটা বোঝানো হয়নি এটা হলো তাশ বিহুল মাহুল বিন মাহস আপনি জিনিসটাকে মাহটাকে উদ্দেশ্য পাথরের চেয়েও শক্ত কেন বলা হলো কারণ পাথরও তো কিছু আছে এমন যেটা আল্লাহ তার থেকে পানি বের হয় কোনটা থেকে অনেক পানি বের হয় পাথর তিন তোমাদের পাথরের মধ্যে কিছু পাথর আছে এমন যেগুলো থেকে নহর প্রবাহিত হয়ত ইনার এসেম পাথরের মধ্যে কিছু আছে এমন যা থেকে নহর প্রবাহিত হয় নহর অনেক পানি প্রবাহিত হয় প্রথম কি পাথর যেগুলো দ্বারা অনেক মানুষ ফায়দা পানিনা লামা কয়াক হোল মা আর কিছু আছে এমন যেগুলো বিদী হয়ে যায় এবং তা থেকে পানি বের হয় ও ইনামিনহা লামা কিছু পাথর আছে এমন যেগুলো ফেটে যায় কয়াক হোল মা ও এবং তা থেকে পানি বের হয় এটা হলো যে বাবে পরিবর্তন করছে মানে সিন দিয়ে পরিবর্তন করছে তাকে তারপর সিনকে সিনের মধ্যে শুরুতে হামজায় ওসল বাড়ানো হয়েছে এই কথাটাই বলে আসলের মধ্যে যে তা ছিল সেই তাটাকে একগাম করা হয়েছে মধ্যে এরপর তার থেকে পানি বের হয় তো প্রথমটা হলো অনেক পানি বের হয় আর পরের অনেক না কিছু পানি বের হয় বুঝ এটা হলে একটা একটা ব্যাখ্যা আর আরেকটা ব্যাখ্যা করা হয় যে প্রথমটা হলো খাস আর পরেরটা হলো আম প্রথমটা তো বলছে যে এমন পাথর যে পাথর থেকে অনেক পানি বের হয় আর পরে টা যে এমন পাথর যে পাথরটা ফেটে পানি বের হয় এখন পানি সেটা অনেক হয় এখন পানিটা সামান্য পানিও হইতে পারে দুই রকম ব্যাখ্যা এই আয়তে দেওয়া হয় প্রথমটাই মনে আছে যে প্রথম আয়তের মধ্যে বলা হয়েছে যে এমন পাথর যেই পাথর থেকে অনেক পানি বের হয় অনেক মানুষ উপকৃত হয় আর দ্বিতীয়টা হলো এমন পাথর যেই পাথর থেকে অল্প পানি বের হয় আর এরপর একটা হলো পানি বের হয় না বাকি সে আল্লাহ দ্বিতীয় ধরনের পাথর হলো দ্বিতীয় পাথর মিনহা লামা ইয়াহ বেতু মিন হাসিয়াত আর কিছু পাথর আছে এমন যেগুলো আল্লাহর ভয়ে উপর থেকে পড়ে যায় লামা ইয়াহ বেতু তোমাদের অধিকাংশ অবস্থা হলো এমন নতুন একদম সবার অবস্থা অবস্থা এমন মানে মজমুই ভাবে তোমাদের অবস্থা হলে এমন হলো তোমাদের দিল প্রভাবিত হয় না কোমল হয় না তিনি তো তোমাদের নির্ধারিত সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিচ্ছেন তোমাদের হায়াতের শেষ পর্যন্ত এখানেও ঠিক আছে আর এক হলো মানে ইয়া দিয়ে নিচের মধ্যে দুই নখ হবে তাহলে আগে বলতেছিলেন এখানে এই সুরতে এটা হবে ইলাল গাইব এখানে দেখো পাথরের তিনটা প্রকার বলা হলো তার মধ্যে তিন নম্বর যেটা বলা হয়েছে যে পাথর যে পাথরটা আল্লাহর ভয়ের নিচে পড়ে যায় একটা জিনিস বলছে যে সব পাথরের হালাত এটা কিন্তু বলেনি বরং বলছে ইন্না মিনহা এছাড়া বোঝা গেলো যে যত পাথর উপর থেকে পড়ে সবগুলোই ব্যাপারে এটা না যে আল্লাহর ভয় করে গেছে অন্যান্য কারণও থাকতে পারে মিনহাস শব্দ তারা বোঝা গেল যে কিছু কিছু পাথরের এটা হয় যে আল্লাহ ভয়ে পড়ে যায় যদিও আমাদের নজরে অনেক জিনিস সেটা জড়ো কিন্তু আল্লাহ তা সবকিছুর মধ্যে তার হাইসিয়তে হাসি হায়াত হিসাবে হইতে পারে কি হইতে পারে না আর এখন তো বিজ্ঞানীরা এটা সাবিত করছেন যে পাথর যে আছে যে পাথরগুলো গুলো একদম পুরো আস্ত পাথর এটার মধ্যে ওই পাথর হিসাবে জান আছে এটা পাথর আস্তে আস্তে বড় হয় হামদি সব বস্তুই আল্লাহ আপনার তাসপি পরে তো ওই ওই বস্তুর মন আছে তাসপি পরে সেই হিসাবে এটা হইতে পারে